ন্দ পৃথিবীর যে প্রান্ত থেকে বসে আপনারা আপনাদের এই প্রিয় অনুষ্ঠান সামষ্টিক আলোচনা দলগত আলোচনা এই অনুষ্ঠান উপভোগ করছেন তাদের সকলের প্রতি রইল আমাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আপনারা জানেন যে আমরা এই অনুষ্ঠানে কিছু বিজ্ঞ ও আলেমদের নিয়ে এসে কোরআন ও সন্্লাহ এর আলোকে বিভিন্ন বিষয়ে আলোচনা করে থাকি গত পর্বে আমরা আলোচনা করেছিলাম ইলাহা আল্লাহ এই ইহ কথা। এর যে ইহলোকের কল্যাণ তা আজকে আমরা এর প্রাসঙ্গিকতা ধরে রিসারথের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব এই আলোচনায় আমাদের সাথে যোগ দিয়েছেন বিশিষ্ট আলম দিনেরা চলুন আমরা সবাই প্রথমে তাদের সাথে পরিচিত হয়ে আমার ডান উপবিষ্ট আছেন বিশিষ্ট আলম দিন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড আবদুল্লা জাহাঙ্গীর শেখ মুজাফর বিনজিদুল্লাহ আর আমার সন্নিকটে বামে উপবিষ্ট আছেন আরেক তরুণ প্রতিভা আলম শেখ যে তৈরি স্বীকৃতির মধ্যে কি উপকারিতা রয়েছে এর জের দরে এখন আমাদের ভিতরে আলোচনা আসবে আমরা প্রথমে আলোচনা সূত্রপাত করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি ডক্টর আবদুল্লাহ এই উপকারিতা অর্জনের জন্য ক্ষতি থেকে বাঁচার জন্য তহিদ থেকে বুঝতে হবে বুঝতে হবে আমরা সমাজে অনেকেই আমরা মোমেন আমরা কেনই উপকারিতা পাচ্ছি না আমরা তো মোমেন পাচ্ছি না কেন আমরা তো মোমেন শান্তিটা পাচ্ছি কেন দুশ্চিন্তা মুক্ত হতে পারছি না কেন এই প্রশ্নটা আমাদের ভিতরে আসতে পারে আর এটার কারণ হল আমাদের এই জন্য সংক্ষেপে হলেও বুঝতে বুঝতে হবে হবে। আর এক্ষেত্রে সংক্ষেপ আমরা বলতে পারি যে তৌহিদ হলো আমার এবাদতটাকে একমাত্র আল্লাহর জন্য করা আর শির্ক হলো আল্লাহ রবুবিহ অথবা উলুহিয়তে কাউকে শরিক করা যেমন আমরা সমাজে বিস্তারিত ব্যাখ্যাই না যে কেন আমরা ইমানের ইহলৌকিক বরকত পাচ্ছি না অনন্ত্রী বটে আর এজন্য কিছু কিছু শির্কের বিষয়ে আমরা সহজে বুঝতে পারি এবং তুলনা দিলে বোঝা যাবে যেমন আমরা অনেকে মনে করি যে কেউ দোয়া বা বদ করলে আল্লাহ চান না বা কাজে লেগে যেতে পারে অথবা কোন দরগা মাজারে গেলে হয়তো তারা কিছু ভালো করে দিতে পারে অথবা কোথাও কোনো গাছ পানি বা কোনো দেবতা দেব দেবী এদের ভিতরে কোনো কল্যাণ অকল্যাণ থাকতে পারে এই মূলত আর তৌহিদের উপকার প্রথম যে কারণে আমরা তৌহিদের কল্যাণটা পেতে পাচ্ছি না আমরা সমাজে অনেক মানুষ পাচ্ছি যারা বারবার বলছেন কিন্তু তাদের ভিতরে তৌহিদ নেই তারা শির্কের ভিতরে লিপ্ত হয়েছে। বিপদে পড়লে অন্যকে কে ডাকছেন বিপদে পড়লে অন্যের কাছে চলে যাচ্ছেন পীর তাদের কাছে যেতে হয় শিখতে কোনো কবর করতে দিতে হয় তাকে সালাম দিতে জন্য করতে। চাওয়া পাওয়া নির্ভরতা ব্যথা বেদনা সবকিছু আল্লাহ অথচ আমাদের মুসলিমের ভিতরে অনেক মানুষ আছেন যে কোনো কল্যাণ ভালো কিছু পেলেই তার মনে চিন্তা অমুক হয়তো দোয়া করেছেন এই জন্য আমি পেয়ে পেয়ে গেছি অর্থাৎ তার অমুকের বদৌলতি পেয়ে গেছি যদি মেনে নিতে চায় তাহলে তার তিনটা পার্ট আছে এটা এই ব্যাপারে সবাই একমত আল্লাহকে রুজিদাতা হিসেবে বিশ্বাস করি মানত আর বর্তমানে আমরা দেখছি যে আমাদের এই যুগে এসে মানুষেরা আল্লাহকে রব হিসাবে মানছে তার সাথে অন্যকেও কেউ আসন দিয়ে দিচ্ছে যেমন হায়াতের মালিক আল্লা অথচ আমরা বলছি বাঁচাই রুবিয়া ঠিক আছে কিন্তু একটা ঘটনা ঘটছে যেটা রুববিহাত বিশ্বাস করতে গিয়ে আরেকজন তখন পর্যায়ে গিয়ে তখন রুবটা নষ্ট করছে লহিয়াতে পরে এখন তো কার্যকরী হবে আরেকটা হলো আল্লাহকে বিশ্বাস করি কিন্তু রুজি তালাশ করতে গিয়ে আমি একমাত্র আল্লাহকে না মেনে নিয়ে আরেকজনকে শরিক করছি আরেকটা বিষয় হলো আল্লাহর কাছে দোয়া করতে হবে সেটা বিশ্বাস করি কিন্তু দোয়া করতে গিয়ে আরেকজনকে আমি শরিক করছি এ আমাকে স্বীকার করে নিতে হবে দুঃখজনক হলেও সত্য আমরা এক্ষেত্রেও শরীর করে থাকি মানুষকে আমরা গাউসুল আজম বলছি গাউসে পাক বলছি মানুষকে গরিবে নেওয়াজ বলছি মানুষকে এই শব্দগুলো যদিও ফার্সি শব্দ কিন্তু এগুলো বাংলা ভাষার এটা সেরিক কি জন্য যদি আমি গাউসুল আজম একজন মানুষকে বলি বড় আশ্রয়দাতা একজন ব্যক্তি হলেন কি আল্লাহ এটাকে এগাসা মানুষকে বলছি সর্বাধিক সাহায্য দাতা হল সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ এটা মানুষকে আমি বলছি এটা বলার সিরিক হয়ে গেল যার কারণে আমি তাহিদের কল্যাণটা পাচ্ছি না আমি যে পাবো তার আগে বাদ দিয়ে দিচ্ছি নিয়াতের ক্ষেত্রেই প্রথম সিরিকটা করছি আর আল্লাহর আলমিন এবং রসুল্লাহ কে প্রথমটাকে নিয়ে আসছেন প্রথম হাদিসটা প্রথম তুমি যাচ্ছ প্রথম দাওয়াত দিবে তাদেরকে তারা একমাত্র আল্লাহ রাবুল আলমিন কে যেন মেনে নাই তাওহিদ কে মেনে আমরা না জেনে না মেনে আমরা অন্য প্রসঙ্গ গুলো বেছে নিয়ে আসছি যাকে উপকারটা পাচ্ছি না ফলে কি হচ্ছে সিরিকের মধ্যে নিমজ্জিত হচ্ছে আর যখন সিরিকের মধ্যে নিমজ্জিত হচ্ছে তখন আমার জীবনে যাবতীয় তারা আল্লাহর পাওনা আল্লাহকে না দিয়ে আল্লাহর সাধারণ একটা সৃষ্টিকে দিয়ে দিয়েছেন এর চেয়ে বড় জালেম আর হতে পারে না দ্বিতীয়ত তারা এমন একটা মহাপাততে জড়িয়ে যাচ্ছেন যে পাপ আল্লাহ কখনো ক্ষমা করবেন না তৃতীয়ত এই পাপের কারণে তাদের জীবনের সকল বাতিল হয়ে যাচ্ছে তারা নবী মুদ রসুল্লাহ থেকে মাহরুম হচ্ছেন বঞ্চিত হচ্ছেন এটা তো হচ্ছেন কিন্তু দুনিয়ার জগতে আমরা যদি দেখি তাহলে দেখব যে তারা বহু ইলাকায় মেনে আমাদের সমাজে বর্তমানে বাংলাদেশে আমি জানি না অন্যান্য সব মুসলমান দেশে যেটা একটু আগে বলছিলাম যে খ্রিস্টান মিশনারিরা বাংলাদেশটাকে আগামী দুই হাজার তিরিশ ভিতরে খ্রিস্টান মেজরিটি দেশ বানাতে চান এবং তারা তাদের পত্রিকায় লেখালেখি করেন যে দুই হাজার ভিতরে বাংলাদেশের প্রতি তিনজনের একজন খ্রিস্টান হয়ে যাবে এই তারা বিভিন্ন অপকৌশল নেন তার একটা হলো তারা বলেন যে ইসলাম ধর্ম কঠিন খ্রিস্ট ধর্ম সহজ তুমি যত গোনাই করো ইসলাম মসিদ তোমাকে তরাই নিয়ে যাবে তুমি তারা বলে খ্রিস্ট ধর্ম স্বাধীনতা আর সব ধর্ম পরাধীনতা সব ধর্মের নেকামল করার লাগে এখানে স্বাধীনতা যত বড় পাপ করো নিয়ে যাবে এখানে মানবতার যে মহা অবমাননা সেটা কি যে আমরা দর্শকদের জন্য বলতে পারি। একটা সন্তান তার মায়ের করে কিছু ফোন পরে আবার মনে হয় আবার মার কাছে ফিরে আসে মা একটু জড়িয়ে ধরে আদর করে দেয় আবার অবাধ্য হয় আবার ফিরে আসে আরেক সন্তান সে মায়ের অবাধ্য হয় মা কথা বলে শুনে না কিন্তু কখনো মার কাছে আসে না আবার ইনশাল্লাহ আমরা ফিরে আসবো এই সুন্দর আলোচনায় আশা করি ইনশাআল্লাহ আপনার কেউ দূরে যাবেন না ততক্ষণে আপনারা আমাদের সাথে থাকবেন আসসালাম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 পুরুষ কমে যাওয়া নারী বেশি হয়ে লক্ষণ জানার জন্য দেখুন আজ রাত সাড়ে দশটায় আপন সম্প্রচার সকাল নটায় বাংলাদেশে বাংলায় चूपेक्तिलाह परेश भलो व्यवहार करत दिवस रखे से जान मेहमान के सम्मान कर सही मुस्लिम प्रथम खंड ईमान अध्याय्द बस हादिस नम्बर पचात्तर আপনার উপর যেমন সামর্থবান হিসাবে ঠিক একই ভাবে জাকাত মানুষের অর্থনৈতিক আবাদতের প্রথম শ্রেণীর আবাদত হচ্ছে মানবতার কল্যাণ নিশ্চিত করা যেতে পারে বৃন্দ বিরতির পর পুনরায় আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা যে আলোচনা আমরা করছিলাম সেটা আমাদের ডক্টর জাহানীর মাথা খারাপ হয়ে যাবে আর খ্রিস্ট ধর্মের মাধ্যমে জান্নাত তোমার জন্য কনফার্ম এখানে মানবতাকে যেভাবে লাঞ্ছিত করা হচ্ছে সেই বিষয়টা বোঝানোর চেষ্টা করছি যে একজন মা তার দুটো সন্তান এক সন্তান মায়ের অবাধ্য হয় আবার মার কাছে আসে একটু মন ভালো হলেই এবং মায়ের প্রতি আকর্ষণ কোন সন্তান পাবে যে সন্তান মায়ের কাছে যায় ভুল করে আবার যায় এটাই হলো মনুষ্যত্ব এবং পশুত্বের পার্থক্য একটা কথা যোগ না করলে না শেখ যে যে সন্তান আশা মানবতাকে কিভাবে লাঞ্চিত করা হয়েছে এখানে মিথ্যা প্রতারণামূলক এটা সাধু পল বানিয়েছেন আপনি যেটা বলেছেন গুরুত্বপূর্ণ যে ইসাহ সং প্রচলিত ইঞ্জিলে বারবার বলছেন আমি তোমাদের মুক্তি দিতে পারবো না একমাত্র আল্লাহর ইচ্ছা ছাড়া কেউ মুক্তি পাবে না কেয়ামত দিন অনেকেই আমরা কখনোই তিনি বলেননি যে পাপের ক্ষমা ত অবা ছাড়া হবে বরং তিনি তেশ বাড়বেন সাধু পল এই ভ্রান্ত নীতি মিথ্যা প্রতারণার মাধ্যমে সিঁড়ি কিভাবে মানুষত্বকে ক্ষতি করে যে ব্যক্তি মনে করে যে আমাকে কেউ তরাই নেবে আমাকে কেউ বাঁচিয়ে নেবে সে পাপ করে আবারও পাপ করে আবারও পাপ করে সে মানুষ খুন করে সে দুর্নীতি করে সে অন্যায় করে কিন্তু কখনো তবার দিকে যায় না কারণ সে জানে যে একজন তাকে তরাইয়ে নেবে আমাকে হেল্প করছে এই তার অন্তরটা পাপে কালিমালিপ্ত হতে হতে আর যে ব্যক্তি মহান করে আবার আল্লাহ কেবা করে অন্যায় করতে করতে সে আল্লাহ আল্লাহ প্রিয় হয়ে যায় এই জন্য মনুষ্যত্ব অর্জনের জন্য প্রকৃত মানুষ হওয়ার জন্য হৃদয়ের শান্তি পাওয়ার জন্য আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য যেমন মায়ের ভালোবাসা জনতা আমরা তো তৌহিদি জনতা আবার কিসের তৌহিদ আসলে আল্লাহ কোরআনকারিমে একাধিক জায়গায় বলেছেন যারা ইমান এনেছ তার আরো পরিপূর্ণ ভাবে মানানো সাহবাইকরামের জীবন আমরা দেখতে পাই যে ওনারা ইমানের মোরা যা করতেন আমরা মনে করি যে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি অতএব ইমান আমাদের উজু করলে যায় নামাজ ভঙ্গ হতে পারে রোজা ভঙ্গ হতে পারে কিন্তু যে ভঙ্গ হতে পারে কোন কাজে এই কনসেপ্টটাই আমাদের সমাজে আসলে খুব একটা নেই অথচ সাহবায়করাম ইমানের বিষয়ে প্রায় খোস খোস খবর নিতেন যে আমার ইমানের কি অবস্থা ইমানের কেয়ার করতেন সাহাবাইকরাম ডাকতেন এক জনপরজনকে তা যে ওনার কাছে গেলে একরকম অবস্থা হয় বাসায় গেলে একরকম অবস্থা হয় এটা আমার ইমান না নেফা ইমান আছে কি নাই এই আমি চেক করতে যাচ্ছি ইমান নিয়ে তাদের মাথা ছিল অনেক কিন্তু দুঃখজনক যেটা আমরা ইসলামের পাঁচটা রোপণের ভিতরে জানানত্য যে মাহবুদ হিসাবে একমাত্র আল্লাহকে মাহবুদ মনে করেন অভিযুক্ত মনে কর আর কাউ কে নয় আর এবারতের অন্যতম একটি কাজ গুরুত্বপূর্ণ একটি অংশ হলো দোয়া আমাদের অনেক মুসলিম ভাই এবং বোনেরা দোয়ার জন্য বাস ভাড়া করে বাস রিজার্ভ করে দলবদ্ধভাবে বিশেষ বড় বড়দেরও তো আমি সাদৃশ্য বাহ্যিক সাদৃশ্যটাও তো ভয়াবহ ধরনের নিষিদ্ধ জিনিস অতএম সালিস বলেছেন সাহায্য চাইতেই হয় একমাত্র আল্লাহর কাছে সাহায্য চাইবে আর কারোর কাছে সাহায্য চাওয়া যাবে না অতএব এই কথাটাই আরেকটি বিষয় আমরা দোয়ার ক্ষেত্রে যেহেতু এসেছে দোয়ার কথা আমরা অনেক সময় একজন সাথে দেখা করলে আমরা জিজ্ঞাসা করলে যখন বলি কেমন আছেন একটা ট্র্যাডিশন আছে আমাদের আমরা সাধারণত বেশিরভাগ লোক থাকি আপনার দোয়ায় ভালো আছে কথাটি একেবারে মন্দ যে তা নয় এবং এটা যে ইমান চলে যাবে নয় কিন্তু মোমিন তার প্রত্যেকটি কৃতজ্ঞতা তো আল্লাহর জন্য নিবেদন করবে মোমিনের উচিত এই কথা বলা যে আল্লাহর রহমতে ভালো আছি আল্লাহর দয়া ভালো আছি আমাদের অন্তরে হয়তো কালে মাসা থেকে বিশ্বাস করে কিন্তু বিশ্বাসটা সে মাপেনা মাপার প্রয়োজন মনে করে না যদি কোনো ব্যক্তি তার একটি পুকুরের মধ্যে মাছ আছে অনেক রকমের মাছ আছে রুই মাছ আছে গজাল মাছ আছে সেক্ষেত্রে যদি বিশ মিশ্রিত করে পুকুরের মধ্যে এটাকি শুধু পানি নষ্ট হবে না আমি অর্জন করছি ইমান ভিতরে আছে কিন্তু ইমানের পাশাপাশি করছি তাহলে এই ইমান যে কার্যকরী ইমান নয় সেটা আমরা বুঝি না আর বিষয় হলো ইমানের পরিচর্যা যেটা করা দরকার ইমানের কম বেশি বা ইমান হালকা হয় বেশি হয় ওজন কম হয় বেশি হয় প্রত্যেক মোমিনের দরকার একটা বিষয় লক্ষ্য করা যে আমার ইমানের সেফটিটা আছে কিনা এন্টি এনটিভাইরাসটা আছে কিনা যদি এটা না থাকে তাহলে আমার ইমান থাকবে না দ্বিতীয়ত বিষয় যে ব্যক্তি মোমিন তার উচিত দুইটি বিষয় লক্ষ্য করা একটা হলো তার ইমানটা স্থায়ী থাকছে যেমন সালাদ দুই নম্বর হলো ইমান যতটুকু আছে ততটুকু বৃদ্ধি করার তাকে প্রচেষ্টা চালানো কারণ যার ইমান যত কম ওই ব্যক্তির আল্লাহ নিকট তত মানে মর্যাদা দিয়ে কম যার ইমানের কোন অধিবাসী দেশের জনপদের যদি ইমান করে এবং জাগতিক আরেকটা উপকার সময় আমাদের কমিয়ে আসতেছে আমাদের বিষয় এই যে বিষয়টা জগতেই আমরা কি উপকার পাচ্ছি যে সে যদি বলে আমার রব আল্লাহ তাহলে তার আল্লাহর পক্ষ থেকে এই কথার উপরে যদি অস্থির থাকে তাহলে কি হয় আর তারপরে আবার পরকালীন যে বিষয়টা জান্নাতের সুসংবাদ দেওয়ার পাশাপাশি আল্লাহ রবাহ আলমেন বলছেন এটা আল্লাহর পক্ষ থেকে সরাসরি জান্নাত তাদের জন্য আমরা বর্তমানে যেটা ডাক্তাররা বলেন অথবা পরিশ্রমে আমরা দেখি যাদের সত্যিকারের তহিদের ইমান আছে তাদের শরীর ঘামে কিন্তু উৎকণ্ঠা আসে না কালবে যেমন আমার ছেলে অসুস্থ আমাকে পরিপূর্ণ একটা স্থিতিশীল অন্তর করে এই অন্তর পেতে গেলে তা অচর্যা করতে হবে যেটা এতটুকু যে আমি যাই করি না কেন ধন্যবাদ সত্যিকার অর্থে শাহাদ স্বীকৃতি একজন মানুষকে ইহলোকে কল্যাণ এমনভাবে এনে দে যে মোমিনের হারাবার কিছু নেই একজন যদি তার জন্য কোনো অকল্য আসে তাহলে আর যদি কোনো সময় যদি তার তারপরে কল্যাণ আসে তখন সে আল্লাহর শুক্রিয়া দায়ী এর বিনিময়ে কল্যাণ পায় কাজেই আত্মতৃপ্তি সেখানেই আত্মার মালিক যে আল্লাহ সে আল্লাহর প্রতি আত্মবিশ্বাসী হন তাতেই আমরা পরিতৃপ্ত পাবো নথুবা আমাদের কোনো অশান্তি দূর হবে না আসুন আমরা আল্লাহর কাছে ইমান যথার্থ আনি তবেই আমরা ইনশা আল্লাহ আশা করি বিষয়টি হৃদয় করতে পেরেছেন আপনাদের সকলের কে ধন্যবাদ সকলের কল্যাণ কামনা করে আজকের মতো বিদায় আরো করছি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 দেখুন রিয়াজু সালেহীন কাল সন্ধ্যা ছটায় পুনঃ সম্প্রচার দুপুর বারোটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় ম্যারেজ ও ডিভোর্স ইসলামিক রুলিং প্রবলেম হ্যাভন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 आज रात साढ़े सात आप पुन सम्प्रचार सकाल साढ़े नशे बीस टी बांगल है